আলহামদুলিল্লাহ শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলার আল কোরআনির জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত পর্বে আমরা পরিবার গঠনের বিষয়টি আল কোরআন থেকে নিয়ে এসছিলাম কোরআনেক একটি মূল নীতি যে মানুষ মানব মানবে পৃথিবীতে বসবাস করবে পারিবারিক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে এটা হলো প্রথম মানুষ সৃষ্টি থেকে আল্লাহর নিয়ম এজন্য জন্য কোরআনের বহু বহু আয়াতে আল্লাহ নারী পুরুষের সম্পর্ক বলতে গিয়ে আজওয়াজ শব্দগুলো বর্ণনা করেছেন যেমন সোরান নিসার নারীদের যে সৌরা প্রথম সৌরা সেখানে তো আল্লাহ বলেছেন তোমাদের রবকে ভয় যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন তারপর বলছেন অউজাহা এবং তার থেকে তার জার স্ত্রী সৃষ্টি করেছেন অহা তাহা তার থেকে তার প্রেমিকা সৃষ্টি করেছেন এটা বলেননি তার থেকে তার স্ত্রী করেছেন স্ত্রী হতে হবে যে তোমাদের ভিতর থেকে সৃষ্টি করেছেন প্রেমিকা সৃষ্টি করেছেন এটা আল্লাহ বলেননি আজওয়া সৃষ্টি করেছেন এবং আজওয়াজের ভিতরে স্ত্রীদের ভিতরেই তিনি মবাদ্দ এবং রহমাত প্রীতি ভালোবাসার সৃষ্টি করেছেন আবার দয়া মায়াও সৃষ্টি করেছেন তাহলে এখানে কি বুঝা গেল যদি স্বামী স্ত্রীর রূপে তরুণ তরুণীরা তারা সমাজ গড়ে পরিবার গড়ে তাহলে প্রেম প্রীতি থাকবে আল্লাহ দায়িত্ব নিয়েছেন প্রেম প্রীতি তখন সেখানে তিনি রাখবেন আর যদি স্বামী স্ত্রী হিসাবে না থাকে তারা এমনিতে বিবাহ বন্ধন ছাড়া তারা বসবাস করে সেখানে কোনো প্রেম প্রীতি থাকবে না সেখানে থাকবে ঘৃণা আর নিষ্ঠুরতা স্বার্থপরতা মাকড়সার মতন হাকিমের মধ্যে যারা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের উদাহরণ হলো মাকড়সার মত সে একটা ঘর বানিয়েছে চাল বিস্তার করেছে আর সবচেয়ে দুর্বল ঘর হলো আনকুত মাকসার ঘর প্রিয় ভাই বোনেরা গিয়ে কেউ যদি অন্য কোনো জীবন ধারা গ্রহণ করে তাদের অবস্থা মাকড়সার মতোই হয় কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে শিরিক করে আসলে পারিবারিক জীবন ত্যাগ করে অন্য কোনো জাতির বেঈমানি সংস্কৃতি গ্রহণ করা এটা একটা শির যেমন আনামে যদি অনুকরণ করো তাহলে অবশ্যই তোমরা অন্যদেরকে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ যখন করে তখন মাকসার মতো হয়ে যায় মাকসার যে জালটা এটা দুর্বলেই যতই বিজ্ঞানীরা বলুন যে এটা খুব শক্ত আঁস আমরা জানি এটা কতটুক শক্ত এটার যেই দৈর্ঘ্যপ্রস্থ যতটা চিকন সেই হিসেবে তার অবস্থানে তাকে একটা শক্ত বলা যায় কিন্তু বাস্তবে তো এটা কঠিন কিছু নয় সামান্য একটা থাবা একটা বাতাসে এটা নষ্ট হয়ে যায় এই ব্যবস্থাটা খুবই ঠুন টোটকা আর সর্বশেষ গবেষণা যেটা দেখা যাচ্ছে যে আলাজি এখানে মাকড়সার সাথে তুলনা করেছেন মাক্রসার যে পুরুষ মাকড়সা সে সময় নারী মাকড়সার ভয়ে বিতে থাকে নারী মাকড়সায় কিন্তু বাসাটা তৈরি করে সে যখন তার জৈব চাহিদা প্রয়োজন হয় তখন পুরুষ মাকড়সাকে ডেকে আনে আর তাদের সম্পর্ক যখন হয়ে যায় এরপরে পুরুষ মাকড়সা নারী মাকড়সার তার বিষ তার শক্ত চোয়ালের ভয়ে সে পালিয়ে যায় নারী মাকড়সাও প্রচন্ড স্বার্থপর শুধু স্বার্থটা আদায় করে নিয়ে পুরুষটাকে তাড়িয়ে দেয় পুরুষটাও তার ভয়ে পালিয়ে যায় এরপরে এই নারী মাক তাদের ভবিষ্যতের প্রয়োজনে মাটাকে খেয়ে ফেলে সম্পর্কে আধুনিক বিজ্ঞান গবেষণা করেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে এদের উপমা হল মাকসার মতো যে একটি ঘর বানিয়েছে আর মাকসার ঘরের মতো দুর্বল ঘর পৃথিবীতে আর নেই তরুণী শত্রুতা একটা শত্রুতা শুধু স্বার্থের জন্য খনিকে তারা ডেকে আনে স্বার্থ শেষ বিতাড়িত করে দেবে থাকলে মেরেই ফেলবে পৃথিবীতে এখন অনেক এমন হয়েছে নারী পুরুষের সম্পর্ক পারিবারিক বন্ধন না থাকার কারণে কমে যাওয়ার কারণে নারী পুরুষ একে ওপর দ্বারা এত প্রতারিত এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে শেষ পর্যন্ত এই দুইয়ের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে পৃথিবীর কোটি কোটি নারী পুরুষের ক্ষেত্রে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এমন অনেক নারীরা তারা এখন হয়েছে তারা শুধু স্বার্থের কারণে একজন পুরুষকে স্বামী হিসাবে বরণ করে নারী মাকসার মতো তার বাড়িটা যখন নিজের নামে লিখে নেয় তার মহারণা সব আদায় করে তার যা যা আছে কাগজপত্র যখন দখলে আনে বিদায় করে দেয় এবং বহু গেছে এখন আজীবন তাকে বহন করতে হবে এটা মানুষ মাক্রসা আরো কত মারাত্মক নারী মাক্রষা আরো ভয়ঙ্কর অতএব মানব জাতির জন্য এই যে সুন্দর একটি পারিবারিক বিধান আল্লাহলা দিয়েছেন এই বিধানটি আসলে কিসের ভিত্তিতে আল্লাহ দিয়েছেন কিসের ভিত্তিতে নারী পুরুষ মিলিত হওয়া উচিত দিনের ভিত্তিতে তরুণদেরকে হবে তরুণীদেরকে দিন দ্বার বানাতে হবে ধর্মিক বানাতে হবে তাহলে আর মাকসার মতো হবে না একে অপরের শত্রু হবে না জাহলিয়াত যখন থাকে তখন শত্রুতাই থাকে তখন বন্ধুত্ব থাকে না প্রস্তাবনা করে যার দিন তোমাদের পছন্দ যার চরিত্র তোমাদের পছন্দ ফাজাউজ তখন বিয়ে দিয়ে দাও ইফা আলু তখন আরিদ যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফেতনা এবং বিশাল ফাসাদ বন্যা বয়ে যাবে পৃথিবীতে যদি দিনদার পাত্রের কাছে তোমার দিনদার পাত্রী এইভাবে যদি একটা মিলন মেলা না করো তোমরা তাহলে বিরাট ফেতনা ফাসাদ পৃথিবী ব্যাপী সৃষ্টি হয়ে যাবে নবী সাল্লিশাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে তিনি বলেছেন তুন কাহুল মরু আরব বাড়িন চারটি কারণে সাধারণত নারীদের বিয়ে করা হয় তার সম্পদের কারণে বলে হা তার জামাল তার রূপের কারণে হা তার বংশমর্যাদার কারণে তুমি একজন দিনদার নারীকে নিয়ে সফল হও তার রূপ রূপের দিকে যদি শুধু তাকে বিয়ে করো শুধু রূপ আছে দিন নেই এই রূপ তার জন্য ধ্বংসাত্মক হতে পারে তোমার জন্য ধ্বংসাত্মক হতে পারে দিনহীন অবস্থা যখন রূপ থাকে তখন সে পর পুরুষদেরকে রূপ দেখাতে গিয়ে তোমারও কাল হয়ে যাবে তোমার পরিবার ধ্বংস করে ফেলবে শুধু সম্পদ আছে আর বিদ্রোহী করে তুলবে আনুগত্য সে করবে না করতে পারবে না তার বংশ গরিম আছে কিন্তু দিন নেই শুধু বংশ দেখে জাত দেখে বিয়ে করলে এটাও কিন্তু সমাজে তোমার পরিবারের শান্তি আনবে না এজন্য জন্য দিন হলো সবার আগে দিন আছে আর বাকি সব থাকলে সেটা তো সোনায় সোহাগা দিন আছে আর বাকিগুলি নাই সমস্যা নেই দিনের কারণে গ্রহণ করতে পারবে দিনই হলো এখানে সবচেয়ে বড় জিনিস ধার্মিক স্বামী স্ত্রী হওয়াটা চরিত্রের জিনিস ফাসওয়ার বেজায়াতের দিন তারেব তোমার দু হাতে মাটি লেগে যাক তার মানে তুমি যদি দিনদার একটি নারী স্ত্রী না পাও তুমি কলঙ্কিত হয়ে যাবে তোমার হাতে মাটি লেগে যাবে তুমি অক্ষম কলুষিত হয়ে যাবে তুমি অথব অবশ্যই তোমাকে দিনদার নারী দেখেই তোমাকে বিয়ে করা উচিত আমরা আমাদের এই পর্বে বিগত পর্ব আর এই পর্বে সমাজ গঠনের যেই প্রথম ফাউন্ডেশন পারিবারিক বন্ধন কোরআনের এই বিধানটি নিয়ে আমরা আলাপ করছি এখানে কতগুলো জিনিস রয়েছে যেমন আল্লাহ বলেছেন ও আতুন নেহলা নারীদেরকে একটি দান হিসেবে তোমরা মোহরানা দিয়ে দাও আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি মোহরানা এটা একটা ফর্স শুধু আলোচনা হয় এত লক্ষ টাকা মোহরানা দেয়া হবে কিন্তু বাস্তবে দেয়া হয় না ব্যাপারটা কি আসলে এরকম জিনিস না আল্লাহ বলছেন ও আতু ওদেরকে দিয়ে দাও আতুন ও আতুর নিহীন নারীদেরকে দান হিসেবে তাদের মোহরানা দিয়ে দাও দিয়ে দিতে হবে মোহরে মোয়াজ্জাল এটা নগদ বিয়ের সময় দিয়ে দেওয়া উচিত যদি পুরোটা বিয়ের সময় দিয়ে দেয়া না যায় তাহলে যা পারা যাবে তা দিয়ে বাকিটা কখন দেয়া হবে একটা সময়সীমা নির্ধারণ করে সেটা রাখা যেতে পারে কিন্তু অনন্তকালের বিধান কখন দেবে কোন কথা নেই এটা তো অবৈধ অনেকে আবার বিয়ের পরে মোহরানা মাপ চেয়ে নেয় স্ত্রীর কাছে এটা আরেক এক কাপুরুষতা এটা কোন সংস্কৃতি মোহনানা তো আল্লাহ বলছেন আর্নি এটা দিয়ে দাও আল্লাহ কি বলেছেন যে এটা মাপ চেয়ে নও তো কোন আয়াত নেই চাইবে মাপ কেন চাইবেতা জীবনের প্রথম পর্বেই স্ত্রীর কাছে একটা অযোগ্য স্বামী হিসেবে নিজেকে চিত্রিত করা অশান্তিতে এখান থেকে শুরু হবে অতএব কিছুতেই এইসব আচরণ করা যাবে না যেটা ফরজ এটা ফরজে প্রিয় দর্শক সবাই হচ্ছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবার আসছে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 প্রতি রবিবার সন্ধ্যা সকাল এগারোটায় বাংলা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 আজ রাত সাড়ে সাতটায় ফিরে এলাম অনুষ্ঠানে দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা বলছিলাম মোহনার কথা মোহন একটি ইসলামিক সংস্কৃতি তাদেরকে দান হিসেবে মোহরানা দিয়ে দাও সম্পূর্ণ দিয়ে দাও দিয়ে দিলে পরে নারীদেরকে বলা হয়েছে তাদের হাতে পৌঁছে যাওয়ার পরে তারা যদি কিছু ফেরত দেয় তোমাকে এটা একটা অনুগ্রহ হতেই পারে দেওয়ার পরে হাতে পাওয়ার পরে যদি সে দেয় তাহলে তুমি সেটা মজা করে হালাল ভাবে খেতে পারো কিন্তু না দিয়ে ক্ষমা চার কোনো সুযোগ নেই ওটা দিতে হবে এটা তো ফরিদ অতুহ না উজুর আহুন না ফরিদ আল্লাহ বলছেন সুরানিসার চব্বিশ নম্বর আয়াতে তাদেরকে তাদের উজুর দিয়ে দাও মোহরণা দিয়ে দাও এটা ফরজ ফরিদ এটা ফরজেবাদত আসলে পাত্রপাত্রীর ক্ষেত্রে ধর্মিকতা যে একটা অপরিহার্য বিষয় এটি কোরআনসুন্নায় দৃষ্টি দিলে আমরা দেখতে পাই এবং সেই ধার্মিকতা না থাকলে আপনার কন্যাকে যদি আপনি অধর্মিক একটা পাত্রের কাছে দেন ছেলেকে দেন বেনামাজি ছেলে কাছে না আপনি একটা বেনামাজি ছেলের কাছে দিলে বিয়ে হবে না কারণ তার ইমানই নেই একটা বেঈমান পুরুষ ইমানদার নারীর জন্য হালাল নয় না বেঈমান পুরুষ মুসলিমা নারীর জন্য হালাল না মুসলিম নারীরা এসব বেঈমান পুরুষের জন্য হালাল তাকে সালাত পড়তেই হবে কারণ সহি কথা হলো সালাত না পড়লে তার ইমান থাকে না দেখুন ধার্মিকতার কত গুরুত্ব সহি বুখারিতে একটি হাদিস রয়েছে মন রাজন আল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লামা রসুল্লাহ সালাই সাল্লাম তার কাছ দিয়ে এক ব্যক্তি গেল ফকালসাল্লামা আসীনদেরকে বললেন মা তো না এই যে লোকটা গেল তার ব্যাপারে তোমরা কি বলো লোকটা কেমন সে তো এমন লোক সে বিয়ের প্রস্তাব করলে তার কাছে যে কোনো পিতাই বিয়ে দেবে তার কাছে বিয়ে দেয়া হবে সে যদি কোনো বিষয়ে কারো কাছে সুপারিশ করে তার সুপারিশ কবল করা হবে সে যদি কোনো বক্তৃতা দেয় তার বক্তৃতা শোনা হবে সে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজের কালা সুম্মি রেমাতি বলছেন থাকলেন। কিছুক্ষণ পরে মুসলিম ফকির দরিদ্র একজন মুসলিম সাহাবি সেখান দিয়ে আবার গেলেন ফক আলমি হাজা নবজি বললেন এর ব্যাপারে তোমরা কি বলো এই লোকটা কেমন হারে আল্লাহ কাহা এতো দিনহীন মানুষ এ কোন নারীর প্রস্তাব দিলে তার কাছে বিয়ে দেওয়া হবে না সে যদি কারো কাছে কোনো সুপারিশ করে কোনো বিষয়ে তার সুপারিশ শোনা হবে না বক্তিতা করে কোথাও কেউ শুনবে না তারপর বক্তিতা শোনা হবে না এমন অযোগ্য লোক মিন মিল ইলস হাজা এই যে লোকটি যার ব্যাপারে বল্লা। সে প্রস্তাব করলে বিয়ে দেয়া হবে না সে সুপারিশ করলে সুপারিশ মানা হবে না বক্তৃতা করলে সেটাও শোনা হবে না কেউ শুনবে না এই লোকটা আগের লোকটা দিয়ে যদি সারা পৃথিবী ভরে যায় তাদের সবার এই একটি লোকের মূল্য বেশি আল্লাহ আকবর এটা হলো দিন আবদুল্লাহ আহমুল মুবারক যিনি ইমাম বুখারে ওস্তাদ ছিলেন সে আবদুল্লাহ আব্দুল মুবারকের মা অনেক বড় ধনির কন্যা ছিলেন বিরাট বিরাট পরিবার থেকে যখন প্রস্তাব আসছিল তখন এই মুবারক ছিল তাদের দাস মেয়ের পিতার গোলাম কিন্তু তার ধার্মিকতা তার কোঁয়া তার দিনদারি এত বেশি ছিল যে সে বিশাল ধনী মা বাবা দুইজনে মিলে মেয়ের ব্যাপারে চিন্তা করলো পরামর্শ করলো যে মুবারক যদি আমাদের দাস তাকে স্বাধীন করে দিয়ে তার কাছে বিয়ে দেবো আমরা তার দিনের কারণে সমাজি করবে তাতে সমস্যা নেই দিনদারের কাছে দেব তারা তাদের কন্যাকে মুবারকের বিয়েতেই দিল সেই বিয়েটা কতটা বরকতময় হল যে সেই ঘরে তৈরি হলো জন্ম হলো আবদুল্লাহ বিশ্ববিখ্যাত মহাদিস হাদিস বিশারদ তফসির বিশারদ ফিকা বিশারদ বিশ্ববিখ্যাত একজন মুজাহিদ একজন আলিম একজন মোত্তাকি আল্লাহর অলি ইমাম বুখারের উস্তাদ মুহা আবদুল্লাহ যখন মরু শহর থেকে কোথাও চলে যায় শহরের নূর সৌন্দর্য সবই যেন তার পিছিয়ে বিদায় হয়ে যায় সে আবদুল্লাহ ইমাম বুখারির কাছে মুগিরে আপনার সহবা যখন বিয়ের প্রসঙ্গ উল্লেখ করলেন তখন তিনি বলেন উনজুরিল দেখবে যেহেতু এটা পবিত্র বন্ধনের তার নিয়ত তার পরিকল্পনা এই জন্য এটা তার জন্য বৈধ তার ভবিষ্যৎ স্ত্রীকে যাকে সে বিয়ে করবে এই সিদ্ধান্ত নিয়েছে তাকে দেখলে আল্লা নবী বলছেন পাইন আহরা আন কুমা কারণ এটা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য বেশি উপযুক্ত একটি ব্যবস্থা অনেক সময় না দেখলে সেটা হয় না কিন্তু আজকাল দেখার নামে যে আয়োজন করে একেবারে ছেলের সাথে অনেক আসে যাদের আসা উচিত না এটা শুধু যুবককে বলা হয়েছে তুমি দেখবে অনেক সময় দেখা যায় যে যে প্রস্তাবক সে না এসে তার ভাইকে পাঠা এটা তো যাইজ নেই তার পিতাকে পাঠাইতো এটাও তো যায় কারণ এই মেয়ে তো এখনো তার পুত্রবোধ হয়নি এটা শুধু যে যে প্রস্তাবক এটা তার ডিউটি অথবা সে তার মা বোনদেরকে পাঠাতে পারে মহিলাদেরকে সে পাঠিয়ে দিয়ে সংবাদ নিতে পারে যেমন নবীজি এখানেও আরেকটি হাদিসে বলেছেন ইলা ফাল তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব করবে তাহলে সে যদি তাকে দেখতে পারে যেটা তার বিয়ের দিকে তাকে আকর্ষিত করবে তাহলে তারপা স্ত্রী হয়ে থাকে তাহলে বিদ্যুতের মধ্যে তার সাথে বিয়ের কোনো স্পষ্ট আলোচনা করা যাবে না যেটা আল্লাহ বলেছেন ওনা জুনেক বিহি মিনিস কোনো নারীকে বিয়ের প্রস্তাব করলে তোমাদের গুণা নয় যদি সেটা তোমরা সেই তালাকের ইদ্যুৎ শেষ হওয়ার আগ পর্যন্ত তো বলা যাচ্ছে না যে এই স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হবে কিনা বিচ্ছিন্ন নাও হতে পারে তাহলে তার সাথে এই সময় বিয়ের গল্প করা যায় না আর যার স্বামী মারা গেছে তার সাথে চার মাস দশ দিন যেহেতু তার ইদ্দ্যুৎ আছে তারপরে সেটা বলতে পারবে তবে আল্লাহ কোনো ওয়াদা দিও না তবে সামাজিক সুন্দর কথা শরীর সম্মত কথা যদি বলো তাকে ইশারায় তুমি বুঝালে যে তার ইদ্যুৎস্বাসে তুমি তার প্রস্তাব করতে পারো এরকম কোন কথায় তাকে বুঝাতে পারো কিন্তু স্পষ্টা বা বিবাহের সাথে কথাবার্তা হয়ে গেছে এ সময় আরেকজন যদি গিয়ে প্রস্তাব করে তাহলে এটা কি বৈধ না এটা বৈধ না আজকাল তো সমাজের অজ্ঞতার কারণে হারাম জিনিসগুলি হুরমতের সেই বিষয়গুলি মানুষ ভুলে গেছে অনেকে অনেক ক্ষেত্রে মাঝে মধ্যে শুনি যে দুই বোনকে একসাথে অনেকে স্ত্রী বানিয়ে রেখেছে ১৪ জন যে হারাম নারী আছে অনেক ক্ষেত্রে মামা তার ভাগ্নিকে বিয়ে করেছে এমন সংবাদ আমাদের কাছে আসে নওয়াজবুল্লাহমিন জালিক আমি সুরার নিঃশা থেকে এই চোদ্দ জন যে ১৪ জন নারীকে বিয়ে করা হারাম এই আয়াতটা আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি হুরে মতালা তো তোমাদের মায়েদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে এক দ্বিতীয়ত বানায় তোমাদের কন্যা তৃতীয়ত আখোয়া তুকুম তোমাদের বোন চতুর্থু খুকুম তোমাদের ফুফু খালা বানায় আখি এবং ভাতিজি ভায়ের কন্যা ও বানায়ুল উখতে বনজি ভাগিনী উম্মা যে মায়েরা তোমাদের দুধ বান করিয়েছে তারা ও আখোহাতুকুমার রদা এবং তোমাদের দুধ বোন তোমাদের শাশুড়ি তার পূর্ব স্বামীর কন্যা হালাল হবে আর তোমাদের হালাল পুত্র বধুরা তোমাদের জন্য হারাম সালাম দুই বোন কে একসাথে বিয়ে করা এটা হারাম আর চোদ্দতম হলো আরেক পুরুষের বিবাহিত স্ত্রী যতক্ষণ তার কাছ থেকে তালাক হয়নি ততক্ষণ তাকে বিয়ে করা হারাম। যে ইসলামিক সুন্দর পারিবারিক বিধান এই পারিবারিক বিধানটি থেকে জেনে যেমনটি করা আমাদের করতে হবে। তাহলে তরুণ তরুণীরা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে মানুষের আগামী প্রজন্ম ধ্বংস থেকে বিকৃতি থেকে তারা হেফাজতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে পরিবার গর্ত অফিক দান করুন সোহানক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোন জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে